जिजा करीम सलमायबिज हेटी आल्लाबी कलम फतुआ न फतुआ हम भावत मानुषर मत भूल होती এটি কার কথা নবিসের কথা আচ্ছা যদি কেউ বলে যে তাবিজ যাতে পার্থক্য করে বলতেন দোয়া দিয়ে করিও তাবিজ করি অসুবিধা নেই আর শিরকি কথা দিয়ে বাবদ যে শব্দ নয় বাক্য নয় সেগুলি দিয়ে করিও না ভেঙে বলতেন কারণ তিনি আওলার পক্ষ থেকে শরীয়ত পৌঁছানোর এই ফরজ দায়িত্ব পালনের জন্য এসেছিলেন তিনি এই পার্থক্যের সাথে বর্ণনা করেন যে কোন রকম হোক না কেন আল্লাহ নবী বলেছেন কি রকম পূজার নাই নাই কেউ করে না কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে আস্থা করতে হবে আস্থা পুরোপুরি হয়ে গেছে তাবিজের উপর তাবিজ আছে আমাকে জাদু লাগবে না ঠিক না তাবিজ আছে কোনো পরে অনেক কোন জিন আমাকে স্পর্শ করতে পারবে না মনে বলকি জন্য এই তাবিজ তাবিজের পুরোপুরি বল হচ্ছে এই তাবিজের উপর তাবিজ আছে যদি এই যে মন খুব দুর্বল হয়ে পড়েছে ভয় লাগছে কেন আস্থা হয়ে গেছে আস্থা ছিল তাহলে আল্লাহর উপর আস্থা না হয়ে তাবিজের উপর আস্থা হওয়া এর নাম কি সে কোরআন সুরা দিয়ে তাবিজ হোক আর দুয়া দিয়ে তাবিজ হোক আর গাছ গাছ দিয়ে তাবিজ হোক আর অন্য কোন শিরকি কলিমায় দিয়ে তাবিজ হোক আস্থা তো তাবিজের উপর আল্লা কি বলছেন তারপরে জানা বলে কোরআন হাতিসের দোয়া দিয়ে তাবিজ করব এমন কি খারাপ কথা হ্যাঁ খারাপ কথা আরেকটি খারাপ কথা আছে সেটা হচ্ছে যে পেশা পায়খানায় কোরআনের কত অবমাননা করছেন আল্লাহ নবীর দোয়ার কত অবমাননা করছেন এটি কি হার নয় আপনার জন্য চিন্তা করেন না তাহলে সিরক আছে এবং এই বরান এবং হাদিসের আল্লাহ এবং রসুলের কথার অবমাননা মানহানিও আছে যা আশঙ্কা নিয়ে আপনার জন্য সুতরাং খবরদার জীবন তো দেখি আল্লাহ না চাইলে কারো ক্ষতি হবে না আর আল্লাহ যদি যদি চান কারো কোনো বাল্লা মুসিবত তাহলে ভালো মানুষ হলেও বাল্লাশিবত আসতে পারে পরীক্ষার জন্য আসতে পারে আর খারাপের আজাব মূলক আসতে পারে খারাপের পর বালামসিবত আজাব শাস্তি হিসাবে আসতে পারে আর ভালো লোক শতলোকের উপর কোন সুতরাং আল্লাহ ভরসা করেন আর তাবিজ করবেন না এই তাবিজের সাথে আরেকটি প্রশ্ন ছিল মুখে আমাকে জিজ্ঞাসা করেছিল এক ভাই সেটা হচ্ছে যে এক ভাই সুতা বেঁধে রেখেছে সুতা অনেকে বালা রাখি। दुर्बलता रोग आई रोग रोग थे आत्मरक्षारूता बेधे तक बेहद रेखे तो मार রোগ বৃদ্ধি করবে এই সুতাতে তোমার আরো বৃদ্ধি এক মনের মনের কেউ যদি ছিঁড়ে নেয় মুশকিল হয়ে যাবে আর সবচেয়ে বড় রোগ হচ্ছে সিরকের রোগ গুফরীর রোগ কি বলু ভিম মারা গণ ফাজ্লা যে রোগের কথা মারাদার কথা বলে কোন রোগ সীরকের রোগ কুফরী রোগ আপনার সীরকের রোগ আরো কি বলেছেন হাতে কোমরে বাড়িতে ইত্যাদি যদি থাকে মা আফ তা মুক্তি পাবে না কখনো তুমি মুক্তি পাবে না তাহলে ভালো করে শুনে রাখুন যে এসব করা শিরকি কাজ তা করবেন আল্লাহ ভরসা করতে চেষ্টা করুন